উবাদাহ ইবনো সামিদ রদল্লাহু তহলা আনহু হতে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে সুরাহ আল ফাতিহা পড়ল না তার সালাত হল না